রহমান রহীমিমিলহমিল হি মিন মুসলিম موتان. يأخذ فيكم كعراص لنا. ثم استفاغة المال. حتى اقت الرجل مئة دينا وفيظل. فيظل ساختة ثم فتلة. لا আমি আপনাদেরকে আল্লাহ করেছি আশেপাশে জন আমাদেরকে স্থান দেন বিচার শেষে যে আলাদাই আমাদেরকে আল্লাহ করে না এই যদিও সবার আগে রাখা উচিত ছিল বিষয়টা আপনারা জেনেছেন আমাদের ছোট আলম অনেক বড় আলম আলোচনা করতে গেলে সারা রাত্রে না সংক্ষিপ্ত কেম আমরা কেমন এর আলামত জানব এর গুরুত্ব কি জানার প্রয়োজনীয়তা কি দ্বিতীয়ত আলামত গুলো কত কি ব্যবসায় কন্ট্রাক্ট হয় না কন্ট্রাক্টের যদি না প্রথমত কন্ট্রাক্ট আমার সঙ্গে এই মান বলে বলত কি বলবেন আমার ভাই বলেছেন কোন জায়গায় বাড়ি তাহলে অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি এর দাবি বাস্তবায়ন করা যা নিকির কাজে বাড়ে এবং পাপের কাজে अपना जो महासम्मिल इस तक अवस्था अवस्था जा बढ़े किसान একটা গ্রুপ আছে আমাদের এখানে কোনটাও বাতিল এটাও কি যারা মনে করে ইমান বাড়ে অনেকে বলে না ঠিক আছে কেন বলে কথাটা তারপর আর জানে di মনে হচ্ছে না আপনার একটু দাঁড়ানি খুলে দাঁড়ান আর বাপের কাজ ইমানকে সাত দক্ষি হেফাজত করেছে আপনার ইশাল্লাহ এরপরে তিনি হবে এটা একটা ই একটা অন্তাইকে বিশ্বাস করা জানলে কি করে বলেন এমন কি সন্দায় আপনাদের আল্লাহ সন্ধ্যের কথা আল্লাহ এই যুদ্ধের ময়দানে কোন কিছু প্র তারা সঙ্গে জানা পেরে চিন্তা করেন নাই এই পৃথিবীতে মিডিয়া কেউ কেউ তৈরি করতে পেরেছে এখনো তাহলে যা বলেছেন তা ছিল লাইন মাধ্যমে সে কথা রাখা <laughs> <Là> <laughs> সমস্ত <laughs> <laughs> আর অবশ্যই পরিপূর্ণ এবং সবচেয়ে জানিয়েছেন পাঁচটা জিনিস আছে তো অন্যরাও কেউ জানে তাহলে পাক্কা সে কাপড়ে তাহলে আজকে যে আমাদের কে আমাদের আলোচনা করব সেটা সম্পূর্ণ ভাবে একশো ছিয়ানব্বই নম্বর পেয়ে যে হাদিস এসেছে খুব লেকচর জ্বর জন্য আসরে আসেন কেমন অনেকে হয়তো আসর মানে আসেন অনেকে ভীরাত দুনিয়াতে যারা কাছে করে সকালে নাস্তা করেছিলেন না নাস্তায় এসেছিলেন তোরাই আস্তাও না গিয়েছিস কুলিষ্ট পুষ্ট ছিলেন ইয়া আল্লাহ ফজরের থেকে তো যখন জোরের সময় হলে তিনি মানলেন তখন আমি তা জোর পড়ে চোর চলতে পৃথিবীর দু চারজন তিনি এরপরে এই যে পর্যন্ত কিছু করবেন তাও নেই এই সাড়ে ঘন্টা যা হয়ে গেছে আর যা সব সব কিছু তিনি বলা বলেছিলাম মধ্যে দেখে আপনার অনেক আসল না তিনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি ডান সবচেয়ে বেশিটা সম্ভব হবে আপনার সম্ভব বন্ধুরা তাহলে আপনার আমার মনে হয় সারা হবে সেই দিনে একটু আজকে প্র্যাকটিস আপনাকে আসলে শক্তিশালী আপনি না জানেন কেমন যদি আলোচনা পড়বেন বুঝবেন শুনবেন আপনার ভিতরে কোন প্রতিক্রিয়া সৃষ্টি হবে না বন্ধুরা এবার আমরা চলে যাই কেন তার ঠিক করে বিশ্ব মহাবিশ্বের ব্যবস্থাপনা সবচেয়ে দশ মাস হয়ে যাবে আসমান জমিন সব শেষ হয়ে যাবে আসমান হয়ে যাবে জমিন একটা হয়ে যাবে I don't know. কোনটা ত্রায় ত্রাই হয় না হয় না বেশি লাগাও ঘরে চলো পানি খালো না হয় না রোজকে আমাদের বাইরে যখন এক মাইল তৈরি আসবে এই তাপমাত্রা যারা নিয়ন্ত্রণ করে বা হিসাব করে এই আগুনের তাপ দিয়ে যে তাপ হয় এটাকে সত্য করলে তাপমাত্রা তখন আপনার এই দিন যে সঠিক এটার উপর আপনার মজবুত হবে না এছাড়া এই না। চব্বিশ ঘন্টা করে হিসাব করে পাঁচ অর্থ করবেন একদিন হবে সূর্য বন্ধুরা আমাদের চিন্তার সময় না করি না জানি তা আমরা দুটোপালো করে দেবো আমার মনে নয় যথেষ্ট বেড়ে পড়ে যাবে আমার মনে হয় যেগুলো বলেছি এগুলোই আমাদের জন্য যথেষ্ট এছাড়াও আমাদের আরো আমাদের একটা মানে দুইটা পয়েন্ট জরুরি মনে করি একটা হলো যে আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের অনুপ্রেরণা পারবে আপনি যখন জানবেন সর্বশেষ আসবে এখন অনেকে মুসলমানদের নিরাপুর খুব কঠিন অবস্থা থেকে অনেকে মনে করি না বন্ধুরা আপনার মনে আলো আসবে আবার সূর্য সমস্ত পূর্ব সিলেখ সম্পর্কিত হবে মুসলমানের e il rumore এছাড়াও যখন আমরা দাওয়াতের কাজ করবো তখন যারা অফিস যারা পাপ করে উল্ল্যা পর্দা করে ডালে করে ওদের শোনাব দেখো বলে গেছে দেখো হচ্ছে কেমন হচ্ছে তখন ওই পাপি লোকটা কি করবে এবং তাকে এইভাবে ঘন্টা হলে একদিন কিন্তু তোমার কেয়ামত হয়ে যাবে তুমি মৃত্যু পালন করবে এরপরে ছোট কেয়ামত বল কেয়ামত ইত্যাদি ওই লোকটা তখন কেয়ামতের আলোচনা শুনে দিনের পথে আসবে মজবুর মুসলমান হবে ছোট আলামত একশো একত্রিশটি এখানে লিখতে পারছি আর দশটা তো বড় আলামত আছে বড়টা তো আমার আলোচনা নেই একশো একত্রিশ আলামত আলোচনা করা আলমদ তিনটা আলমদিন দুই প্রকার ছোট আলামত আর বলো ছোট আলমত আর কিছু পর আলামত ছোটটা দিন পরে ভাগ করেছেন না আলামত উষ্ণা ছোট আলো আপনার মৃত্যু প্রত্যেকটি মানুষের মৃত্যু একটা কি যেমন একটা এবং এইগুলো বলার উদ্দেশ্য এই খারাপগুলো থেকে আমাদের বিরত থাকা ভালো আমাদের ছোট যেটা হয়ে গেছে رسول الله صلى الله عليه وسلم ايدي تميدي نومي من نسلوه يعلمون بقاء الله الحمد عليه الصلاة والسلام عليك ويسوه تبصى كهاتي ونم السبب والمسطة راو مسلم مسلم شرم عليه الصلاة والسلام عليك اهلي من كامل قد من دورده ايدي تهلي এই পৃথিবী আমার যত নিয়ে দান করেছেন তার সর্বশ্রেষ্ঠামের মধ্যে অর্জন পাঠিয়েছেন তিনি আমাদের ছোট আহ মত বিশ্বাস আছে আল্লাহ নবীতি সব যেন যেন আলোয়াসতেছে এরপরে বাইক আপনারা জানেন যে ষোলো বিজল সপ্তাহের দল যেটা এর যেখানে ওই ছাদলে যদি মহামারী হয় বন্ধুরা এগুলো শুনে আমাদের বিমান বেড়েছিল আমাদের বিমান একজন মানুষ একশো দিনে একশো দিনা একজন তারপর কি বলবেন একশো দিনা তাহলে এত একটা সময় আসবে যে মুসলমানের এত ধর্ম আসবে যে একশো দিনের দিনে এছাড়াও হয়তো আপনারা ইসলামী ফ্রিকা পেয়েছিলাম সবকিছু আপনাদের করতে হয় পয় 25 পৃষ্ঠা একটা বই অনেক নামে এসেছে ভাই আপনারা সামনে থেকে আলোচনা আছে পড়লে ইনশাআল্লাহ আপনি Петра ব্যাপারটা বুঝবেন এবং পাবেন বন্ধুরা সবচেয়ে বড় কথাটা বলে দিলাম যতক্ষণ বলতে বলবেন তারা জিজ্ঞেস করবো জিজ্ঞাসা করি জিজ্ঞেস করবো প্রথম ফেদা কি এবারে চলছে না চলে না এই দিকে না চলছে না এবং বা <tırmaster> কোথায় যতগুলো দার্শনিক কো চিন্তাভাবনা আলেম বড় হবেন ছোটজন স্ত্রী কাজী অনন্তবম যুবকের এ বিষয় সহনা করে ভক্তিজন হুজুর আফেদ নামছেরা প্রথম ফিদদা তাবলীগী হলো কেবলাতুল খাওারে দ্বিতীয় ফিদদা হলো রাওয়ায়ে দ্বিতীয় তো ফিদদা সুবিয়া সুবিয়া এই হুজুর বুজুর্গ সৈতানকে আমাদের মনে করে এই পৃথিবীতে শ্রী কাপুরের যারা সৈলা হয়েছে বলতো ইতালির ওখানে এর ছয় দফা দইতো ফর সাত দফা গুরুত্বপূর্ণ জনমত থেকে আসরানাই কিওসবনে কিওポンদিন জি দবেশলা বলে হ্যাঁ বাংলাতে একটা দল না এসো আগে তো কিছু গেছে তাহলে হিস ভি গেল আর অপশন করতে এক রকম একটি দল তোর একটি দল তোর ござ কে আমি যে ব্যবস্থা যদি ঠিক আছে না বন্ধুরা এই চারটি কথা প্রশ্ন আমরা বলেছিলাম এই ফেটনা গুলি হয়েছে নিরাপত্তার চরম অবস্থা ঠিক আছে ঘরে ঘরে এখন যে অবস্থা বাংলাদেশে এমন একটা অবস্থা নিরাপত্তা প্রচন্ড একজন মহিল কিছু বলবে এটা হই গেছে আবার ইনশাল আবার এছাড়াও মাত্র পয়েন্ট বলি আমি শেষ করবো যেহেতু আমাদের আমাদের আমাদের এসে অপেক্ষা করো আর এগুলো আপনারা দেখতে পাচ্ছেন না পারছেন না বিশেষ করে সত্যিকারে যারা বিজ্ঞান আপনি না <laughs> <laughs> আপনি বলছেন যে মুক্তি আমি জিজ্ঞেস করছি বন্ধুরা এরকম জিজ্ঞেস করা হবে কত দিবে নিজেও পর্যস্ত হবশ করবে বন্ধুরা ইসলামিক সেন্টার থেকে কেমন আরো মতো একটা বই কিনে নিয়ে পড়ে নেবেন তবে শুরুর কথাগুলো আবারও স্মরণ করেছি কেমন নিয়ে যা আকিদা আগেটা বিশ্বাস এড়ে যাওয়া ঠিক থাকে ধন্যবাদ সবাইকে যারা আজকে এই আয়োজন করেছে ইসলামিক সেন্টার ইসলামিক সেন্টারের শেখ আসফ এই সহযোগী এবং যারা উপস্থিত উপস্থিতি এবং যারা এখানে আমাদের মেহমা আমাদের বইভিরা আমাদের বসে যারা এসেছেন সবাইকে আমাদের সর্বশেষ আমার পক্ষ থেকে আবার প্রার্থনা বরফ শেষ করছি আল্লাহ আহরণ করছি হে মহান এই তোমার আলাদ তোমার ঘরে আমাদেরকে একাত্রিত করেছ কে এক জায়গায় তোমার প্রিয় হাবিবের আশেপাশে একাত্রিত করা তফিক আমাদেরকে দিও এবং যারা দশে সবাইকে একসঙ্গে কাতার আমাদেরকে সুযোগ করে দিল